di banglai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 আল কোরআন এর জীবন ঘনিষ্ঠ বিধিবিধান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আশা করি সকলে স্মরণে রেখেছেন বিগত পর্বে কি ছিল বিগত পর্ব ছিল লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ ছাড়া নেই কোন হুকুম দাতা আল্লাহ ছাড়া নেই কোনো জীবন মরণ দাতা আল্লাহ ছাড়া নেই কোনো বিধান দাতা আল্লাহ ছাড়া নেই কোনো সার্বভৌম ক্ষমতার অধিকারী দিরাজ আল্লাহ ছাড়া আল্লাহকে ভালোবাসা দিলাম বললাম প্রিয় ভাই বোনেরা লা লাহ ইল্ল এর দুইটা রোক এই কালে দুটো মূল স্তম্ভ প্রথমটি হল লাহ দ্বিতীয় হলো ইহ নেই কোনো মাবুদ বলে গায়রুল্লাহর সব কিছুকে আমি অস্বীকার করে দিয়েছি মাবুদের পর্যায়ে কেউ আমার জীবনে থাকবে না সবাইকে অস্বীকার করে দিয়েছি আর ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে স্বীকার করে নিয়েছি দুই নম্বর সুর ২৫৬ বকরার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াত খুলুন কি সুন্দর আল্লাহ কালেম এত দুটো রকন দুটো দুটো অপরিহার্যান যত আল্লা দ্রোহী আছে সবার সাথে যে ব্যক্তি বিদ্রোহ করবে কুফরি করবে এটা হলো আল্লাহ সমস্ত তাগুতের সাথে কুফরি করলাম ডিনাই করলাম অস্বীকার করলাম ঘৃণা করলাম শত্রুতা করলাম বর্জন করলাম লা লাহ আমি মানি না আল্লাহ ছাড়া কোন ইহাকে কোন তাগুতকে আমি স্বীকারই করি না কিসের শৈতান কিসের শয়তানের আনুগত্য কিসের শয়তানের ভালোবাসা আমি এর ধারে পাশে নেই লাহার মধ্যে চার ধরনের বাতিল মাহবুদকে অস্বীকার করা হয়েছে বাতিল মাহবুদের সাথে কুফরি করা হয়েছে এক হলো আলেহা দ্বিতীয় আন্দাদ তৃতীয় তাগুত চার ধরনের আল্লাহ অস্বীকার করে আপনাকে কিছু মানুষেরা আছে যারা আল্লাহকে বাদ দিয়ে কিছু আল্লাহর সমতুল্য কল্পনা করে এমন কিছু ব্যক্তি বা বস্তু গ্রহণ করে যাদেরকে আল্লাহর মতো ভালোবাসে আপনি আল্লাহর মতো আল্লাহর সমান যাকেই ভালোবাসা দেবেন সে তো আপনার আন্দাদ হয়ে গেল আল্লাহর প্রতিকূল তার দুঃশন তার প্রতিপক্ষ হয়ে গেল আপনি যে দুনিয়াকে আল্লাহর মতো ভালোবাসেন আপনার বাড়িটাকে যদি আল্লাহর সমান ভালোবাসেন আপনার স্ত্রীকে যদি আল্লাহর সমান ভালোবাসেন আপনার সন্তানকে যদি আল্লাহর সমান ভালোবাসেন পৃথিবীর আটটি জিনিসকে যদি আল্লাহর সমান ভালোবাসেন এগুলি আন্দাজ হয়ে গেল আল্লাহ সম্মান কে ভালোবাসা পেতে পারে তাদের কি অবদান আছে আমার জীবনে কিছুই নেই সব অবদান আল্লাহর তারা মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে আল্লাহ মাধ্যম হিসেবে ব্যবহার করে আল্লাহ আমাকে খাইয়েছেন পান করিয়েছেন অক্সিজেন দিয়েছেন লালন পালন করিয়েছেন সব তিনি করেছে। তাহলে আন্দাজ হল বাড়িগদুয়ারও আন্দাদ হয়ে যাবে স্ত্রীও আন্দাজ হয়ে যাবে যদি আল্লাহর সম্মান ভালোবাসেন কত লোক আসে স্ত্রীর মহাব্বতের নামাজে যায় না স্ত্রীর জানতে বলে অমনি সমান কোন বাবা পিতৃপুরুষ কোন সন্তান কোন ভাই কোন গোত্রীয় সদস্য বর্গ কোন স্ত্রী কোন সম্পদ কোন ব্যবসা বাণিজ্য কোন বাসস্থান নিকেতন। কোনো কিছু আল্লাহ ভালোবাসবো নাহম আর এরা তাদের শিক্ষিত শ্রেণীকে দর্বের শ্রেণীকে সন্ন্যাসীদেরকে আর বাব বানিয়ে দিয়েছে আল্লাহকে বাদ দিয়ে ওরা কোন জিনিসকে বৈধ বললে এরা বৈধ মানে কোন জিনিসকে অবৈধ বললে আল্লাহর যদি কে আল্লাহ অবৈধ বলে বা অবৈধ কে বৈধ বলে এরা সেটা মেনে নেয় নবীজি বলেছেন ফাতিল কেমন করা। এই জাতীয় কোন আপনি মানবেন না বলে আপনি বলে দিয়েছেন আমরা যে চারটা শ্রেণীকে অস্বীকার করছি দুটো শ্রেণীর কথা বলেছিলাম একটি হলো কোন দেব দেবী আছে কোনোসিয়েট কোন মাবুদ আছে যে তারা আইন বানাবে জীবন বিধান করবে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া যারাই জীবন বিধান তৈরি করে এরা সব মহাবুদ ময়দানে বিচার হবে আল্লাহুল বিধান একমাত্র আল্লাহ তাহলে যারা আর বাব হয়েছে এই আর বাবদেরকে আপনি অস্বীকার করছেন ইলাহা বলে আল্লাহ ছাড়া কোন হুকুম বিধান জারি করতে পারে এমন কেউ নাই আমি বিশ্বাস করি না ইলাহ। আমি সব আর বাবকে অস্বীকার করলাম তারপরে আপনি লাহাকে ইলাহনের বহু বছর আলেহা আগের যুগে আলেহা বলতে কাফেরা বুঝাতো তাদের মূর্তিগুলোকে লাত, মানাত, ইত্যাদি ইত্যাদি এগুলোকে তারা ইলা বলতো গাছকে তারা পূজা করতো গাছ তাদের ইলাহ ছিল পাথর পূজা করতো পাথর তাদের ইলাহ ছিল চন্দ্রসূর্য পূজা করতে এগুলো তাদের ইলাহ ছিল কত কিছু পূজা করতো যাকে পূজা করতো সেগুলো তাদের বলে আমরা কিন্তু অস্বীকার করেছি এরা কোনলাহ না একজন হতে পারে না প্রিয় ভাই এরপরে চতুর্থ জিনিস এখানে বলা হয়েছে প্রত্যেক জাতির মধ্যে আমি রাসুল ফাটিয়েছি যে আল্লাহ করো তাগুত কে বর্জন করো তাগুত কি জিনিস এক নম্বর যারা ইমানদার তারা তো আল্লাহর পথে যুদ্ধ করে আর যারা কাফের তারা তাগুতের পথে যুদ্ধ করে আল্লাহ দ্রোহীর পথে যুদ্ধ করে তাগুত কি জিনিস আয়াতের পরের অংশে বলছেন ফকু আউলিয়া বলেছেন চক্রান্ত বড় দুর্বল এটি কোরআন এটি আল্লাহর কথা আমাদের বানানো কথা নয় প্রিয় ভাই বোনেরা তগুতকে অস্বীকার করতে হবে শৈতানকে অস্বীকার করতে হবে প্রিয় ভাই বোনেরা তাই সাবধান তাগুত যারা আল্লাহর হুকুম মানে না নিজেরাই হুকুমদার নিজেরাই আইনদাতা হয়ে যায় মানুষদের মধ্যে এরা সবাই তাগুত মনের দিক থেকে যদি তারা মনে করে যে হ্যাঁ এই আইনে বিচার করা বৈধ তাহলে এরা তাগুতে পরিণত হয় আর যদি মনের দিক থেকে বিশ্বাস না করে কিন্তু রাষ্ট্রের কারণে বাধ্য মনে ঘৃণা আছে কিন্তু প্রকাশ করতে পারে না তাহলে কবিরা গুণাগার হিসেবে। হয়তো তো পার করলে আল্লাহ ক্ষমা করতে পারেন কিন্তু যারা মনে করেন না আল্লাহর বিধানে কোনো দরকার নেই বিধানে সব চলতে পারে। আমরা এর বিচারকুলে কি হবে এটা বৈধ তাদের উপায় নেই নিস্তারা বাঁচবে না এবার হলো ইল্লাল্লাহ আমার আল্লাহ ছাড়া আমার কোনো আইনটা তার অব নেই আল্লাহ ছাড়া কার ভিতরে কি আছে অনেক কিছু আছে এমন কার ব্যাপারে আমি আর ভাবি না আল্লাহর ব্যাপারে ভাবি তিনি এক অনন্ত গুণ এটা আমি কল্পনা করে আমি ধরতে পারবো না এরকম কল্পনা শুধু আল্লাহর ব্যাপারে করবো ইহ ইহর মধ্যে আমরা আল্লাহকেই আমাদের সম্মান সর্বোচ্চ জায়গায় আমরা আসীন করলাম এইভাবে যদি আমরা স্বীকার করি তাহলে হলো লাহা এটাকে স্বীকার করা হলো। এইভাবে যদি আমরা স্বীকার করতে পারি ইনশাল্লাহ তাহলে লাহা ই রায় অর্জন করা হলো প্রিয় ভাই বোনেরা ইনশাল্লাহ আমারও আসবো এই কালেমার কথা নিয়ে সময় হলো একটি বিরতির একটু অপেক্ষা করুন আমাদের সাথে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 জাহাঙ্গীর জানার জন্য দেখুন কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না ঠিক তেমনই ইমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে পুজতে পারে না रियाजुन सोमवार बुधवार सन्ध्या छटाय सम्प्रचार दो बारोटे पीट टी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 প্রিয় ভাই বোনেরা বিরতির পর আবারও হাজির হয়েছি মহা জগতের মহামূলনীতি নিয়ে কে দিতে পারবে এত সুন্দর থিওরি লাহ পৃথিবীর অধিকাংশ মানুষই জানে না তার মাহবুত কে কেউ ইসা আলাহ সাল্লামকে মাহবুদ বানিয়ে জীবন শেষ করে জাহান নামে চলে গেল। কেউ মেরিকে পূজা করে জীবন শেষ করে জাহান নামে চলে গেল কেউ চন্দ্র সূর্য কে মাহবুদ মনে করে জীবন শেষ করে জাহান নামে চলে গেল আল্লাহ বলছেন অমিনায়াতি হিল অসামসল কমর আল্লাহ নিদর্শনের অন্তর্ভুক্ত হইল দিবা রাত চন্দ্র সূর্য ইসাম সো আল্লাহ আলীল কমর সূর্যকে সেজদা না। মাহবুদ বানিয়ে নিও না চন্দ্রকে চেষ্টা করোনা মহবুদ বানিয়ে নিও না করো যে আল্লাহ চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন যদি আল্লাহকে একমাত্র আল্লাহ আপনার জীবনের আশ্রয় একমাত্র আল্লাহ আপনার হৃদয়ের একমাত্র বন্ধু পরম বন্ধু আল্লাহ আপনার জীবন মৃত্যুর পুরোপুরি মালিক একমাত্র আল্লাহ আপনার সবকিছুর প্রভক একমাত্র আল্লাহ এই তথ্য আপনাকে কে দেবে ইসলাম ছাড়া কেউ সূত্র সব সূত্রই বিফল যদি এই সূত্র এই মোহাম্মদ সূত্র যদি আপনার জানা না থাকে কোরআনের সূত্র যদি জানা না থাকে আমি যাই করবো আমি বিজ্ঞানী হয়েছি বিজ্ঞান চর্চা করছি আমি ভূগোল বিশারদ হয়েছি ভূগোল চর্চা করছি আমি রসায়নবিধ হয়েছি আমি কত কিছু আপনাকে কে দেবে ইসলাম ছাড়া কেউ দিতে পারবে না আল্লাহ বলছেন তোমার রবের কসম এদের সবাইকে জিজ্ঞাসা করবো আমি কি আমল করেছি পৃথিবীতে আন এমা বোখারি তাপসিরে নিয়ে এসছেন পৃথিবীতে বলেছে না। এটা জিজ্ঞাসা করা হবে যত বিজ্ঞানী তাদের কাছে যত রাষ্ট্র তাদের কাছে যত প্রধানমন্ত্রী যত ভূগোল বিশারদ তাদের কাছে যত শিল্পপতি যত পুরুষ যত নারী সবার কাছে এই প্রশ্ন রাখা হবে লাই ল কি খবর ছোট্ট একটি আপনাকে আল্লাহর কথা চিনিয়ে দিল আপনার মাহবুদ একজনই দেয়ার ইজ নো গড অ্যাকসেপ্ট আল্লাহ বাট আল্লাহ কি সুন্দর কথা কার কাছে পাবেন সারা পৃথিবী চষে বেড়ালেও পাবেন না একমাত্র পাবেন এই কোরআনেই সবখানে দালাল মাবুদেরা বসে আছে অ্যাসোসিয়েট মাবুদ সেজে মানুষের দুনিয়াও ধ্বংস করছে আখিরাত बर्बाद করছে 9 নম্বর সূরা ত্বব্বার 35 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ইন্ন কাসীরাম মিনাল আহবারি ওয়ার Ruhban লা ইয়াকুলুনা আমওয়া লিন-নাস বিল বাতিল কত শিক্ষিত শ্রেণী কত সন্ন্যাসি দরবের শ্রেণী মানুষের সম্পদ সম্পদও অবৈধভাবে লুট করছে উপাসনালয়ে বসে বসে খানকা গির্জা এসব আলোয় বসে বসে মানুষের পকেট ও সাফ করতেছে আর আল্লাহ ইসলাম থেকেও মানুষকে বিচ্ছিত করে তার দুনিয়াটাও বরবাদ করলো তার আখের একটা বরবাদ করলো দুনিয়াও খেলো আঁখের এত খেয়ে ফেললো আপনি কোথায় পাবেন এই সুন্দর মূলনীতিটি কোন মূলনীতির পিছনে দৌড়ছেন মানুষেরা দৌড়ছে না সব মূলনীতি সব বৈজ্ঞানিক সূত্র মহাকাশ বিজ্ঞানের সূত্র সব সূত্র মুখস্থ করেছেন এই সূত্রটি নাই এই সূত্র মুখস্থ করলেন না বুঝলেন না সব সূত্রই মিছে জ্ঞানী হন আপনি শিক্ষাবিদ হয়েছেন সমস্যা নেই শিক্ষাও আপনি শিক্ষিত হন আপনি প্রেসিডেন্ট হয়েছেন আপনি নেতা হয়েছেন কোনো সমস্যা নেই নীতিতে রাষ্ট্র পরিচালনা করুন দেশ পরিচালনা করুন বিশ্ব পরিচালনা করুন আবিষ্কার করেছে বর্তমান বিশ্ব ব্যবস্থা এটাই আগামী দিনের বিশ্ব ব্যবস্থা এটাই মহাকাল ব্যাপী একমাত্র বিশ্ব ব্যবস্থা বলছেন মনকো সাদু আল্লাহ আব্দুল যে ব্যক্তি বলবে আল্লাহ সাহা কোনো ইলাহ নেই মোহাম্মদ আল্লাহ রসুল আব্দুল আল্লাহর বন্দা আল্লাহ রসুল ও কালেমা তিনি আল্লাহর কালেমা সৃষ্টি হয়েছেন যে কালেমা আল্লাহ মরিয়ামের ভেতরে ভুকে দিয়েছেন অরোহ মিনহু আল্লাহর শ্রেষ্ঠ আত্মা তিনি ওনাল জান আর যে এই তৃতীয় জিনিসটি বিশ্বাস করবে যে বিশ্বাস যে ভিতরে লালন করবে আটটি গেট এর যেই গেট দিয়ে এসে ঢুকতে চাইবে আল্লাহ তাকে প্রবেশ করাবেন অন্যের বাড়িতে রয়েছে আল্লা আমল তার আমল যাই হোক না কেন ইউরা যে ব্যক্তি লাইল বলেছে তার অন্তরে এক অনু এক পরমাণু এক প্রক এক গিক সর্বক্ষুদ্র কণা পরিমাণ বা আরো ক্ষুদ্র কণা পরিমাণ যদি বিশ্বাস থাকে লাইলার প্রতি আল্লাহ তাকে জাহান নাম থেকে বের করে মুক্ত করে দেবেন জান্নাতে নিয়ে যাবেন বিভিন্ন জাতি গোষ্ঠী ধর্ম বর্ণে আমরা বিভক্ত হয়েছি ওহে মানব জাতি তোমাদের সবার জন্য এই কালেমা এসেছে এই কালেমা শুধু মুসলিমদের জন্য নয় এই কালেমা সবার জন্য প্রত্যেক খ্রিস্টানের উচিত এই কালেমা পড়ে তার নিজের যে ধর্ম মানব ধর্ম ইসলাম সেই ইসলাম এটা তার ধর্ম তার কোনো লজ্জা নেই সে তার ধর্ম হারিয়েছে তার উচিত তার নিজের এই কালেমাটি তার বুকের ধনটি তার বুকে জায়গা করে দেয়া। একজন ইহুদির উচিত তারে এই হারানো ধনটি গ্রহণ করে নিয়ে তার নিজের হৃদয়কে আলোক উদ্ভাসিত করা একজন পথ তলিকে উচিত এই কালেমা তার হারানো ধন ছিল এই হারা ধনটি গ্রহণ করে সে চিরকালের জন্য জাহান নাম থেকে বেঁচে যাওয়া এটা তার উচিত পৃথিবীর সকল ধর্মের মানুষের উচিত মেকি ধর্ম মানুষের বানানো ধর্ম এগুলি সব বুঝে শুনে বাদ দিয়ে তার নিজের যে ধর্ম যে ধর্মের উপরে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন লা লহা ইহর চেতনা দিয়েই আল্লাহ সৃষ্টি করেছেন সমগ্র মানব জাতিকে প্রত্যেকটি শিশুকে এই চেতনা যাতে সে গ্রহণ করে তাহলে সে বেছে যাবে ইলাহা প্রিয় ভাই বোনেরা কত কিছুর জ্ঞানে তো আমরা শিখি কিন্তু ল ইহা ইহর ভিতরে কি আছে কি নেই আমরা কি শিখেছি এই এস বাঁতে নফি এই নেগেটিভ এ পজিটিভ এই দুটা যদি আমরা বুঝতে না পারি এর ভিতরে তারগুলো যদি ঠিক না থাকে তাহলে কি বাতি জ্বলবে তারটাও ঠিক থাকতে হবে এর ভিতরে যতগুলো তার থাকা উচিত সুতোর মতো চিকন চিকন সেগুলো ঠিক থাকতে হবে ইল্ল্লাহর ভিতরে যেটা সেটাও ঠিক থাকতে হবে তাহলে বাতি জ্বলে উঠবে আমরা নৌরে নুরানি হয়ে যাবো মাহবুব যিনি আমাদের প্রিয়জন আল্লাহ তিনি কি চান কেমনি বুঝবো কিভাবে জীবন যাপন তিনি ভালোবাসেন কিভাবে সালাদ পড়া তাকে চেষ্টা করা তিনি ভালোবাসেন কিভাবে তার জন্য সিয়াম পালন করাকে। তিনি ভালোবাসেন কিভাবে তার জন্য একটু পকেটের পয়সা খরচ করবো তাকে খুশি করার জন্য কিভাবে কিভাবে তার কাছে জানব একজন ওস্তাদ দরকার তার আদর্শের কাছে ধন্য দিতে হবে এই জন্যে যুক্ত করা হয়েছে মোহাম্মদ রসুল্লাহ আমরা আমাদের রবকে আল্লাহকে ভালোবাসলাম কিন্তু তিনি কি চান কার কাছে জানবো কি চান না কার কাছে জানবো কি করলে তিনি রাগ হয়ে যাবেন কে আমাদেরকে জানাবে কি করলে তিনি খুশি হয়ে যাবেন কে জানাবে জানাবেদুর রসুল্লাহ জানাবে এই জন্য লাই আলোকে জীবন গড়ার জন্য একজন শিক্ষক দরকার একজন উস্তাদ দরকার তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ একবারে আল্লাহর পক্ষ থেকে নিয়োগ প্রাপ্ত শিক্ষক আল্লাহ আকবার বলিন কুন্তুম তহেবন আল্লাহ বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো যদি আল্লাহর প্রেমিকদের কাতারে তোমরা সামিল হয়ে গেলে এটা যদি করে ফেললে তোমরা তাহলে তোমাদের এখন দায়িত্ব কিছু প্রেমিকেরা আল্লাহ প্রেমিকেরা আমি আল্লাহর পথের আল্লাহ নির্দেশক আস তাহলে আমার পিছিয়ে পিছিয়ে সাল্লু কামার ওই তুমনি ও সাল্লি আমি কিভাবে সালা পড়ি ওইভাবে সালা পড় খুঁজো আন্নি মানা ভালোবাসার জীবনে যত বন্দি গিয়েত রয়েছে আল্লাহর এসব কিছু আমার থেকে নাও যা দিয়েছেন যেভাবে সাথে সম্পর্ক হলো কিন্তু তাকে খুশি করব কোন পথে মোহাম্মদ রসুল সাল্লাস্লামের বাতলানো পথে কত সুন্দর কথা দু কথায় দিন শেষ দু কথার ভিতরে দিনের সব লাইল ই মোহাম্মদ রসো আল্লাহ হলেন উদ্দেশ্য সেই উদ্দেশ্যের কাছে যাওয়ার জন্য কিভাবে যেতে হবে সেটার শিক্ষক আল্লাহ দান করুন আল্লাহর দান করুন আল্লাহ আপনার ভালোবাসা চাই যে আপনাকে তারও ভালোবাসা চাই যে আমল আপনার ভালোবাসা এনে দেবে সে আমল আপনার কাছে চাই আল্লাহ আমিনা কালদিক أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته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 पाउंड बी बी बी एल ओ शुन्नो शुन्नो शुन्नो शुन्नो शुन्नो शुन्नो स्वेफ बी बी ओ बस टाक पाठिएमेल कर समाधान পরিবেশ কিভাবে আমাদের হাফিদার মধ্যে ঢুকেছে এটা একটি সর্ব ধরনের মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আক্রমুজামান বিন আব্দ সালাম फल सम्मी देखे बीर अनुष्ठान जलसाएल कल र সাড়ে সম্প্রচার কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছে। কোরআন উইল রিমেইন এস দা মোস্ট বুক এভার सब समस्या समाधान मध्य सुखुम सम्पद नीश मानवतार महान सम्पद देखुर रहमान मदानी साथ ही जीवन गड़ी रविवार और मंगलवार सन्ध्या साढ़े पांच टन सम्रचार सकाल छे पीस टी बांगल्